যখনই মানুষ ইসলামের ওয়াসাতেজ্জিয়া মধ্যম পন্থা বারসাম্য পথা বুঝবে না বা এটা বুঝলেও মানবে না তখন দল বেড়ে যায় গ্রুপ বাজি বেড়ে যায় তখন সে মনে করে একমাত্র আমার দলটাই হক। হারিয়ে ফেলা আল্লাহাকালিয়ান বিরানব্বই নম্বর আয়োজনে বলছেন আল্লাহ রবীন্দ্র ভিত্তিতে যত মানুষ পৃথিবীতে আল্লাহর গোলামি করে একমাত্র আল্লাহকে রব মেনে নিয়ে আবাদত করে এরা সবাই আমাদের দলের লোক এক দলের লোক এদেরকে আল্লাহ ভাই বলছেন কিন্তু যখন ওই ওয়াসাতে বুঝবে না তখন হয়তো একটা ছোটখাটো আমি না আমি আর এক দলের এই যে একটা বিষয় নিয়ে দুই দল হয়ে গেছে এই দুই দল কেন ওই যে ওয়াসাতে দাল ইসলামের ভারসাম্য বুঝে নাই এটা ইসলামের একটা ভারসাম্য क्या कारण जो गुलिस যারা বর্ণনা করছেন তারা নবীনকে দেখেই ছিল না কেন এক জায়গায় বানলি তো হয়তো রুকু তো নবী সাল জীবনে দুইটা করেন নাই শেষদা তো তিনটা করেন নাই দেখেন অন্যান্য তো এরকম করেন এটা এরকম করলেন কেন অর্থাৎ এটার মধ্যে সুযোগ রেখেছেন ইসলাম যে এই সুযোগটা দিচ্ছে ইসলাম যে এখানে ওয়াসাতিজা রেখেছেন এটা হারিয়ে ফেলছে আর যারা ওয়াসাতিজিয়া বুঝছে তাদের সেখানে এটা নিয়ে সমস্যা নেই মক্কামদিনাতে দেখেন তার আবার মক্কারই আশেপাশে যত মসজিদ আছে সবার টাকা আচ্ছা কোনোদিন আশেপাশের মসজিদের ইমাম সাহেবেরা মিলে মক্কার ইমামদের সাথে বহাজ করতে আসছে কিতাবাদিলে দেখছেন কোনোদিন শুনছেন দল বাজি গ্রুপ বাজি ফেরকাবাজি হয়নি কিন্তু আমরা ইসলামের ওয়াসাতেই গিয়ে বুঝি নেই এতে ডাল বুঝি নেই এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দেখা যায় মারামারি সংঘর্ষ বাহাজ মোনাজারা ফেরকাবাজি দলবাজি এগুলা তৈরি হয় কারণ হলো ইসলামের বারসাম্যপূর্ণ জীবন আরেকজন আটটা কাপড় এটা আরো স্ট্রং সহি দলিল আছে তাহলে আমি আটটা কাত তার খারাপ বলবো কেন তার কাছে ওই গুলো ভালো লাগছে উনি আটটা কাত পরে আমার কাছে বিশ্বাসঘাত ভালো লাগছে আমি বিশ্বাসঘাতের পড়ি দুইজনে আমরা ভাই দুইজনে মুসলিম এতে হল ইসলামের ওয়সাতে ইয়াদ হল ইসলামের নম্বর